ও ই তুল তু জন আল الحمد لله رب العالمين শুরুতে বিভিন্ন নবীদের কথা এসেছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং ওনাকে বলা হয় আবুল আমা নবীদের পিতা ওনার পরে বনি ইসরায়েলের কয়েকশ এসেছেন সবনার গোষ্ঠীতে সেই নবীদের কাহিনী থেকে মুসা আল্লা কাহিনী আমরা গত সপ্তাহে শুনেছিলাম এখনো কন্টিনিউ করছে মুসা আলা দাবাতি কাজের এক পর্যায়ে তিনি বলেছিলেন বারো নম্বর আয়াতে যে এবং তাঁর সাথে মোমিনগণ বলেছিলেন সব নবীরাই যে আমরা আমাদের কি হয়েছে কেন আমরা আল্লাহ তালার তালে তাওকল করব না তিনি তো আমাদেরকে হৃদায়ত দিয়েছেন তো আল্লাহ তালা যেহেতু তাদেরকে হেদায়ত দিয়েছেন এটা তাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত এবং এই হেদায়তের পথে থাকতে হলে বাধা বিপত্তি কষ্ট এগুলো থাকবে এবং খুব বেশি করে আসতে পারে সকল অবস্থায় মোমেনকে হেদায়তের পথে থাকতে হলে আল্লাহর উপরে তাওয়াকল করতে হবে তাহলে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন রাস্তা দেখাবেন পরীক্ষা নিরীক্ষায় আল্লাহ তাদের পাশে থাকবেন এই জন্য এবং তার উম্মদগন বলেছিলেন আমরা আল্লাহর তাওয়াক্কল করব তিনি যেহেতু আমাদেরকে হিদায়ত করেছেন তার উপরে আমাদের ভরসা আছে আলা তোমরা যতই কষ্ট দাও না কেন ইনশা আল্লাহ আশা করি আমরা সবর করে থাকব সবর সারা ইমানের পথে টিকে থাকা সম্ভব নয় ওয়া আল্লাহ মুমিনগণ শুধুমাত্র একমাত্র মোতাবল যারা তাওয়াক্কল করতে চায় শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কল করা উচিত আর কার উপরে তা অকল করা যায় নাকি কোনো মখলুক যতই আপনাকে কথা দে যতই শক্তি তার থাকুক সে এক সময় ফেল করতে পারে সে কথা ঠিক না রাখতে পারে আপনি সে আপনাকে সাহায্য করার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রবুল আলমিন এমন এক সত্তা যিনি আপনাকে সাহায্য করলে তাঁর উপরে ভরসা করলে তিনি কখনো ব্যর্থ হবেন না তিনি আপনাকে সাহায্য করবেনই এরপরে নবীদের কাহিনী কন্টিনিউ করছে এবং তারা আল্লাহ কত বাধা বিপত্তি আসবে কত জান্নাতে পৌঁছতে হবে সেজন্য তাদের কাহিনীগুলো আগের জামানা নবীগণ তাদের উম্মদগণ যেভাবে কষ্ট করে করে এই রাস্তা পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছেছেন তোমরা সেগুলো শুনো সেগুলো শুনে শুনে তোমাদের ভিতরে হিম্মত পরীক্ষা তোমরা গিব আপ করোনা তোমরা হতাশ হয়ে যে নী উপলক্ষে ওই জমানার কাফিরগণ তাদের রাসুল লক্ষ্য করে বলেছিল লানুখ রেজান্না কুমিনা আমাদের জমিন থেকে তোমাদেরকে একদম বহিষ্কার করে দেব আউলাতউদ্দা ফি মিল্লা তা না হলে তোমরা আমাদের মিল্লাতের দিকে আসো যদি মিল্লাতের দিকে না আসো আমাদের তরিকার দিকে না আস আমাদের জাতির যে তরিকা আমরা অভ্যস্ত হয়েছি এই তরিকার প্রতি না থাকো উপরে না থাকো তাহলে তোমাদের আমরা বহিষ্কার করব। ফি মিল্লাতে না আমাদের মিল্লাতের উপরে তারা বললো তাদের মিল্লাত কি তাদের মিল্লাত হলো কুফুরীর মিল্ল শেরকের মিল্লত আল্লাফরমানের মিল্লাত। আর আমরা যখন আমাদের কাউকে দাফন করতে যাই তখন কি বলি বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল মিল্লাতের উপর অর্থাৎ উপর আবার ইব্রাহিম হানিফ মুসলিমা ওমা কিয়নাল মুসরিক বলেছেন ইব্রাহিম আল্লাহ মিল্ল তো মিল্ল আমরা কি হ্যাঁ ইব্রাহিম আল্লাহ মিল্লতের উপরে আছি নাকি মোহাম্মদ সালাম মিল্লতের উপরে আছি তো মোহাম্মদ আল্লাহ সাহেব মিল্ল কি ইব্রাহিম আলাহ মিল্লাত থেকে টোটালি বিপরীত কিছু নাকি না সব নবীদের একই মিল্লাত। আর সব কাফেরদের একই মিল্ল এই কাফেরদের কাফরে ব্যাপারে বলা হয় আল কুফরু মিল্লাত সব কুফরের এক মিল্ল তাদের তরিকা তাদের জীবন দর্শন তাদের চিন্তা ভাবনা ইমান আকিদা মিল্লাত কুফরের উপরে আর যত ইব্রাহিম আল্লাহ সাহেব মিল্ল হোক নবী মোহাম্মদ সাল্লা মিল্লাত হোক আসলে ইসলামের মিল্লত এবং অবশ্যই এক নবী শরীয়ত থেকে আরেক নবী শরীয়তের মধ্যে কিছু জিনিসের তারতম্য হয়েছে সামান্য বেশি কিছু না টুকটাক এগুলো এই জন্য শরীয় কিছু জিনিস আল্লাহ তালা আগেরগুলাকে পরবর্তী মানসুখ করে দিয়েছেন কিন্তু অরিজিনাল দিন একটাই ইন না দিন ইসলাম সেদিকেই আসলে এই ই মিল্লাত বলতে পুরো দিনকে বোঝানো হয়েছে ইসলামকেই বোঝানো হয়েছে সুন্দর সন্ধি হয়ে যাবে সহাবস্থান হবে কিন্তু যদি ইসলামের পথে থাকো তাহলে তোমাদের সঙ্গে আমাদের সহাবস্থান নেই এত বড় চ্যালেঞ্জ ওনারা কিভাবে মোকাবিলা করেছেন তাদেরকে এরকম আল্লাহ আগাম খবর দিয়েছেন এবং মুসা আল্লাহামের খবর ব্যাপারে পরিষ্কার আমরা দেখতে পেয়েছি ইতিহাসে তার ঘটনা আছে তাদেরকে আমি হালাক করব। ফের সীমারঙ্গন করে ফেলেছিল মুসা আলাহামের কৌমের সাথে হয়েছে। ওই যে আগের ওই কাউম গুলোকে যখন ধ্বংস করা হয়েছে তাদের জায়গায় নতুন করে মানুষ বসবাস করেছে তখন সেখানে মুসা আল্লাহ সালামের আল্লাহ তালা যখন বিজয় দান করেছেন ফেরাউনকে হালাক করেছেন পরবর্তী পর্যায়ে সেখানে তারা যারা ছিল যারা হিজত করে চলে গেছেন গেছেন বাকিরা সেখানে তাদের সুন্দর থাকার ব্যবস্থা হয়েছে কোন অসুবিধা হয়নি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে যারা আমার শানকে ভয় করে মাকামি মাকাম মাকাম মানে শান যারা আল্লাহর শানকে ভয় করে আল্লাহর সম্মান রাখে দিনের পথে চলে আল্লাহকে মেনে চলে ওখা ফদ এবং আমার যে ওয়াদা করেছি যে আমি তাদেরকে এই সুশঙ্কা দিয়েছিলাম আগের জামানার লোকদেরকে তোমাদের জন্য সুশঙ্কা থাকবে চেয়ে প্রার্থনা করেছিল এবং এরপরে প্রত্যেকটি সীমালঙ্ঘনকারী লঙ্ঘনকারী দুর্ধর্ষ শক্তির অধিকারী যারা নিজেদেরকে মনে করেছে সীমা লঙ্ঘনকারী দুষ্ট প্রকৃতির লোকগুলো সবাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে পরাজিত হয়েছে অপমানিত হয়েছে ওয়াস্তা তাহ বিজয় জন্য প্রার্থনা করা বিজয় চাওয়া বিজয় চায় কি আল্লাহ তালার কাছে মমিনগণ রসুলগণ তারা আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন যা আল্লাহ আমাদেরকে সাহায্য করেন এটা একটি অর্থ ঠিক আছে সরাসরি এটাই কিন্তু কোন কোনো ক্ষেত্রে এসেছে যে কোনো সময় কাফের আল্লাহর কাছে বিজয় চায় আমরা সিরাত নবীর আলোচনা শুনেছি বদর যুদ্ধের আগে আবু জাহাল কি দোয়া করল আল্লাহর কাছে যা আল্লাহ আপনি তো ভালো করেই জানেন কারা হকের উপরে আছে যারা হকের হকের উপর আসে তাদেরকে আল্লাহ আজকে বিজয় দান করেন যারা হকের উপরে নাই তাদেরকে আল্লাহ পরাজিত করে দেন্লা কবুল করেছে তার করেন তো এই যে এখানে কোন কোন মুফাসের বলেছেন যে ওই কুপুরি শক্তিগুলো খুব করে তারা আল্লাহর কাছে এদিকে বললো তারা নিজেদের জাতি হকের উপরে আসে আল্লাহ যেন হকের উপরে সাহায্য করে তা আল্লাহ হকের উপরে সাহায্য করেছেন কিন্তু এই সাহায্যের আসছে ঠিকই কিন্তু জব্বার যারা মহাপ্রতাপশালী খুব ক্ষমতার দম্ভ নিয়ে যারা চলে সমস্ত ক্ষমতা তারা কুক্ষিগত করেছে সমস্ত দেশ দাঁতের হাতে মধ্যে চলে এসেছে জব্বার আসলে জব্বার তো আল্লাহ তালা সেভাব অনেক বড় দাপটের অধিকারী সবচেয়ে বড় দাপটের অধিকারী কে আল্লাহ তুমি তো দাপটের হকদার তার তো ক্ষমতা আছেই কিন্তু যে মানুষ আল্লাহ তাকে ভিক্ষা দিয়েছে একটুখানি পরীক্ষা করে দেখে কেমন সেই ক্ষমতার অহংকার যখন করে তখন আল্লাহ তালা তাকে যে জাব্বার বলেছেন তার অর্থ হচ্ছে যে সে নিজের জাব্বার তো হতে পারবে কদ্দূর কিন্তু তার ভাব ভাবখারা এমন ছিল নিজেকে অনেক কিছু সে ক্ষমতার অধিকারী মনে করে বসেছে দণ্ড মুন্ডির কর্তা ভেবেছে তার উপরে যে আরেকজন আছে তিনি যে তাকে দিয়েছেন কখন যে ছিনিয়ে নেবেন তাকে তিনি একদম পানিতে ডুবিয়ে মারবেন ফেরাউনকে এরকম যুগে যুগে ফেরাউন কে আল্লাহলা শিক্ষা দিয়েছেন এই কথা স্বীকার করেনি যাব সবসময় তার এই দণ্ডমিনের কর্তা ভাব দিয়ে চলেছিল তারা শেষ পর্যন্ত কি হলো ব্যর্থ হলো পরাজিত হলো অপমানিত হল এবং ফেরাউনের কাহিনী বারে এসেছে কমে আজ কমে সামুদের কাহিনী বারে এসেছে প্রত্যেকেই এরকম প্রভাব প্রতিপত্তি নিয়ে যারা বড়াই করেছে ক্ষমতার গর্ব দেখিয়েছে অহংকার করেছে তাদেরকে কিভাবে আল্লাহ তালা নিপাত করেছেন দুনিয়াতে নিপাত হয়েছিল এই নিপাতে পরে কি শেষ তাদের দুনিয়া শেষ না এর পেছনে তাদের জন্য রয়েছে জাহান্নাম আখ রাতে জাহান্নামে হাজির হওয়া লাগবে তার আগেও বারজাকেও সুখ শান্তির কোন খবর নেই কবরের জিন্দিগিতে এখনো তাদের আদাব চলছে কিন্তু এরপরে যে ভীষণ আজাব আসবে জাহান্নাম এবং সেখানে আজাব কেমন হবে আগুনে পড়া শুধু নয় তাদেরকে খাওয়ানো হবে পান করানো হবে জাহান নামীদের আগুন দিয়ে জলার কারণে যে সমস্যা পুজ বের হবে রক্ত পানি এরপরে পেছনে রাস্তা দিয়ে যা খেঁচে বের হবে মুখ দিয়ে নাক দিয়ে যা বের হবে সবগুলোর যে এই মিক্স করে যে মিকচার তৈরি করা হবে এটা নাম হল সদি সেগুলো জুস খাওয়ানো হবে আসারা আইন সদরা আসির মানে আরবিতে ফলের জুস ফলের রস তো এই আসারা মানে টিপিয়ে যে বের করা হয় তাদের শরীর থেকে এই সমস্ত যত পুজ পানি রক্ত ময়লা আবর্জনা নাক মুখ সমস্ত রাস্তা দিয়ে দা বের হবে সবগুলোকে প্রোটেক্ট করে পিজার্ভ করে যে মিক্সার বানানো হবে এগুলো তাদেরকে খাওয়ানো হবে এগুলো কার খাইতে মনে চায় ইয়েতা যারা তাকে জবরদস্তি ঢুকানো হবে গলাধোকরণ করে দেওয়া হবে মুখে ঢুকাই দেওয়া হবে পান করো এগুলো খেতে হবে তোমাকে কিন্তু এটা এমন জিনিস মুখে ঢুকানোর পরে বিষের মতলা এত আবর্জনা কেমনি গিলবে গিলতে পারে না কিন্তু জোর করে তাকে গিলানো হবে এই কষ্টে যে তখন সে আরনাদ করতে থাকবে ভাইয়া তি হেল মা তুমি কুল্লে মা কেউ চতুর্দিক থেকে তার মৌ চলে আসবে কিন্তু সে তো মরবে না চতুর্দিক থেকে সব জায়গা থেকে মহুতে আসবে কিন্তু মরবে না অর্থাৎ এমন পরিস্থিতি হবে যে এই অবস্থায় কোন মানুষ বেঁচে থাকতে পারে না অতি কষ্টে মানুষের কি হয়ে যায় মৃত্যু হয়ে যায় কারো যদি আগুনে পড়ে অতি বেশি পড়ে তাহলে এই পোড়া সামাল দিতে পারে না তারপরে মরে যায় যদি একদম বরফের মধ্যে এমন ভাবে পড়ে যে কাপড় চাপড় কিছু নাই বরফ হয়ে আর এটা ফাইট করতে পারে না সেখানেও ঠান্ডায় মরে যায় যে কোনো মানুষকে অত্যাচার করতে থাকলে অত্যাচারে আটিকতে পারে না শাসমান করতে যতই করা হবে যত রকমের শাস্তি দেওয়া হবে মৌ তাদের আসবে না একটা আলাই না আল্লাহ আমাদের মৃত্যু দান করেন এই জীবনে কোনো দরকার নেই কিন্তু মৌতো আসবে না অমাহ হবে মিত অ যে কষ্টের আজাবের কারণে মৌতকে ডাকছে মৌতটা আসবেই না এর পরবর্তী যে আজাব যেটা আসবে সেটা তার থেকে আরো বেশি হয়ে আসবে এর পরে আরো বেশি হবে অনেক কঠিন আজাব আসবে এর পেছন দিয়ে মাসানুল্লা দিন এই যে কাহররা এই আজবের কথা শুনিও তাদের সতর্ক হচ্ছে না তারা ওই পথে সীমা তারা করেই যাচ্ছে তাদের এক্সাম্পল উদাহরণ হবে তারা দুনিয়াতে কিন্তু অনেক কিছু তারা আদ্রকার করেছে অনেক প্রস্তুতি আছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে দুনিয়ার থেকে যদি নির্মূল করে দিতে হয় নির্মূল করার জন্য। কোনো কাজ তারা বাকি রাখিনি অনেক কাজ করেছে কিছু ভালো কাজও করতে পারে ভালো কাজও করবে কিন্তু এই ভালো কাজগুলো তাদের যারা করে তাদের নিয়ত তো ভালো থাকে না এই জন্য কোনো ভালো কাজ করলে মত অন্য কিছু থাকে তো আল্লাহালা বলেন তাদের যদি কোনো ভালো কাজও করে থাকে আমাদ তাদের কাজগুলো হয়ে যাবে ছাইয়ের মতো ছাই আগুনের ছাই আসে না এই ছাইয়ের মতো হয়ে যাবে আগুনের সাইর কি ঘটনা ইস্তাদিহিন আছে প্রচন্ড ঝড় তুফান দিন যখন প্রচন্ড জোরে ভূমিক মানে সাইক্লোন বা এই জাতীয় তুফান আসে সাইগুলো যদি কারো সম্পদ থাকে কতগুলো সাই এই তুফানের মোকাবিলা সাইগুলো কতক্ষণ টিকে থাকবে নাকি সাইগুলো কি করবে সব কোন দিকেতে চলে যাবে লা আলা তো এই এই কেউ যদি তার সাই জোগাড় করে কোনো কাজে লাগানোর জন্য বিরাট স্তূপ করে কিন্তু এইরকম প্রচন্ড তুফান সাইক্লোন লোকটি জমা করে রেখেছিল সে কিছুই পাবে না তার কিছু থাকবে না তো এদের কাজগুলো হচ্ছে তারা যা কিছু দুনিয়াতে করে ভালো মন্দ করুক ভালো করুক যেগুলো ভালোও করে মনে করে এগুলোও তাদের কোন কাজে লাগবে না সাইয়ের মতো উড়ে যাবে কে আমাদের দিন আল্লাহর কাছে যখন দাঁড়াবে কোন নেকামল নাই পরের উপকার করেছে কিছু একটা করে দিয়েছে এটাও কাজে লাগবে না কেন কাজে লাগবে না সেটা কারণ তাদের নিয়াত কি ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন কিছুই ছিল না ইনামাল আমালু বিনিয়ত নিয়ত ভালো ছিল না উপকার করলেও মতলব ছিল অন্য কিছু আল্লাহ তালা কাছে নেক আমল কবুল হওয়ার জন্য পরের উপকার করার জন্য কিছুই লিখিত হওয়ার জন্য কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে দুইটা শর্ত একটা শর্ত হলো সহি মানে করবে দুই নম্বর হচ্ছে ইসলাম সম্মত উপায়ে সরিয়ত আল্লাহ নবীর তরিকামাতা সুন কাজটা করবে ইমাম ইবুল কাই ইম রাহমি বলেন মানুষের কাজ চার ধরনের কাজ হয় চার ধরনের কাজের মধ্যে তিন ধরনের কর্ম শুধু আল্লাহর কাছে কবুল হয় বাতিল হয়ে যায় শুধু এক ধরনের কাজ কবুল হয় যে কাজের মধ্যে এখলাস আছে আল্লাহর জন্য করার ইচ্ছা আর দুই নম্বর তরিকা মতো করার ইচ্ছা এই দুটো শর্ত থাকলে এই হলো এই কাজটা কবুল হয় আর বাকি তিন রকম কাজ কি যে দুই নম্বর ধরেন এখলাসও নাই নবী করিমসালামের তরিকাও নাই এটা কবুল হবে হ্যাঁ দাদা এখলাস আছে তিন নম্বর কিন্তু নবী করিম সালের তরিকা শুননা কি নবী করিম সালের তরিকা মতো হয়েছে কিন্তু এখলাস নাই আল্লাহ সন্তোষের করে নাই চার নম্বর এটাও কবুল হবে না তাহলে প্রত্যেকটি কাজ এই দুটো শর্ত থাকলে ওই কাজটা আল্লাহ তালা কবুল করেন কাজে এরা যদি কোন ভালো কাজও করে এটাও কবুল হবে গমরাহি আর নেই কিছু তারা মনে করে তারা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান চালাক হাইলি ইন্টেলেকচুয়াল কিন্তু আল্লাহ বলছেন এটা একেবারেই বিপদ বিপদগামী প্রচন্ড পর্যায়ের খুবই ধ্বংসাত্মক বিপদগামী হয়ে তারা আছে এই যে আল্লাহ জায়গায় আরও বলেছেন আমি তাদের আমল গুলো কে প্রেজেন্ট করবো কে আমাদের দিন তারা দেখতে পাবে তাদের আমলগুলো গুলো অনেকগুলো আমল আছে কিছুক্ষণের মধ্যে আমলগুলো কি হয়ে গেছে হাবা মাংস হাবা হচ্ছে ওই ধুলো বালি যেমন আপনি যদি অনেকগুলো আপনার কিতাবপত্র থাকে বই পুস্তক থাকে এক বছর দুই বছর নাড়াচাড়া না করেন তাহলে এগুলোর উপরে কি বসে অনেকগুলো ধুলো বালি বসে এগুলো কেমন মজবুত ফুজলে কেমন হয় এটাকে বলা হয়েছে হাবা মাংসরা তারা দেখবে এতক্ষণ কেমতদিন কিন্তু আল্লাহ তালা আমলগুলোকে সেই দিবেন আমলগুলোকে বাস্তবে বড়ি দেবে এগুলা সেপ আছে এক একটা আমলের সাইজ নিয়ে শারীরিকভাবে সাইজ নিয়ে উঠবে যাতে নেকির পাল্লা ভারী হয় গুণার পাল্লা ভারী হয় তো বিশাল আমলের উৎসুপ তাদের মনে এগুলো ভালো কাজ করেছিল মনে হবে কিন্তু সেগুলো এখলাস না থাকার কারণে আল্লাহ তালা তরিকা হওয়ার কারণে এগুলো কিছুক্ষণের মধ্যে সেপটা নষ্ট হয়ে সব ধুলাবালি হয়ে গেল তারা এখন দেখলো যে কিচ্ছু নাই যায় এটাই হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না হে রসুল যে আল্লাহ তালা আসমানগুলো এবং জমিনকে হক ভাবে সৃষ্টি করেছেন তা আল্লাহ দেখতেই পান দেখতে পায় না যারা এই দিনকে অস্বীকার করে তাদেরকে মেসেজ দেওয়ার জন্যই এই আয়াত নাজিল করা হয়েছে যারা যে কুফুরি জাতি যে জাতি কুফুরি আছে তখনকার সময় নবী করিম সাল্লাম জামানায় মক্কার কোরআগগণ যেভাবে অস্বীকার করেছিল আসলে তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে ইসা ইভ্যাব এই কোরআ জাতি অস্বীকারকারী কুফুরী শক্তির অনুসারী গণ যদি আল্লাহ চান তোমাদেরকে আল্লাহ এক্ষন নিয়ে যেতে পারেন দুনিয়া থেকে নিপাত করে শেষ করে দিতে পারেন ওয়া তে জাদিদ এবং তিনি নতুন আর কি সৃষ্টি নিয়ে আসতে পারেন তোমাদের জায়গায় অন্য জাতিকে নিয়ে আসতে পারেন এবং আল্লাহ আল্লাহতলা তোমাদের জন্য বসে থাকবেন না কিন্তু তোমাদের যদি চেতন থাকে হুঁশ থাকে তাহলে তোমরা এই রাস্তায় আসো আল্লাহ তালা একেবারে ঠেকে গেছেন তোমাদের জন্য এত অনুরোধ করছেন তোমরা একটু আসো না এমন নয় তোমাদের জন্যই ফায়দা হতো আল্লাহর এই পাওয়ার আছে এই ক্ষমতা আছে তিনি অন্য জাতিকে নিয়ে আসতে পারবেন আর এই কাজ করা আল্লাহর পক্ষে কোন রকমই অসম্ভব নয় এই কাজ করতে গেলে আল্লাহকে ঠেকাতে পারবে না কেউ নতুন জাতি সৃষ্টি করা নতুন জেনারেশন নিয়ে আসা অন্য জাতিকে নিয়ে আসা মুসলিম জাতির জন্য এখানে মেসেজ আছে আমরা যদি আল্লাহর দিনের জন্য নিজেরা এগিয়ে না আসি আল্লাহ কাশে হওয়ার জন্য চেষ্টা না করি দিন ইসলামকে নিজেদের জীবনে লালন পালন না করি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর দিনকে আমরা নিজেরা চর্চা না করি তাহলে আল্লাহ তালা অন্য জায়গায় থ্রেট করেছেন বলেছেন আল্লাহ তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য কাউম কে চুজ করবেন হেদায়তের জন্য এবং থেকে আল্লাহ বর্জন করবেন করে দিবেন এবং তোমরা আল্লাহকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না ছেড়ে দিলেন আপনার যারা কাজের লোক কাজ তাদেরকে কাজ তাজ করিয়েছেন কিন্তু একসময় দেখলেন যে উল্টা পাল্টা করেছিস বলে যা তোদের বাদিয়ে দেবো তোরা আমার খেয়াল আদ করেছিস তোদেরকে রাখবো না তারা চান্স পাইলে বলে দেখিয়ে দেবো চান্স পাইলে তো আল্লাহ তালার সঙ্গে এরকম করার সুযোগ আছে ওলা তাদুর হুসাইয়া তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না যাতে তোমরা কুফুরী শক্তি ঐক্যবদ্ধ হো না জামিয়া তারা সবাই আল্লাহর সামনে হাজির হয়ে গেল জমায়েত হয়ে গেল আল্লাহর সামনে এসে গেল সবাই কখন আসবে সেটা মাটি নিচে পড়ে আসে আল্লাহর খবর নাই না এরকম ঘটনা ঘটবে না আল্লাহ ভুলে গেছেন তার কথা এরকম হবে না বারাজু প্রত্যেকটাই বেরিয়ে আসবে প্রত্যেকটি ব্যক্তি বেরিয়ে আসবে এসে ওইখানে হাসেলের ময়দানে যারাই আসবে এখন তো এইবারে যুদ্ধ শুরু হয়ে গেল এখানে তিনটা পক্ষ আছে এক পক্ষ হলো যারা জালিম শক্তির নেতৃত্ব দেয় কুফরি শক্তির নেতৃত্ব দেয় আর তাদের আন্ডারে জনতার যে ফুটসোলজার আছে যারা তাদের কথা শুনে উঠে আর বসে তাদের হুকুমে কার্যকরী করে এদের হাতে তেমন পাওয়ার নাই কিন্তু ওদের দ্বারা ব্যবহৃত হয় এদের সাপোর্ট আর মাত্র তাদের বাহিনীর অংশ মাত্র ওদের হাতে ক্ষমতা নাই এরা হল আফা দুর্বলের তাদের সঙ্গে আছে তাদেরকে জিন্দাবাদ করতে করতে মুখের পানি শুকিয়ে যায় আর বাকিরা হল এই হলো দুই শক্তি আরেক শক্তি হলো শয়তাম এই তিন শক্তির কি তামসা হবে হাসনের ময়দানে সেই তামসার কথা আল্লাহ তুলে ধরছেন ফকলাদু যারা গরিব ছিল অথবা দুর্বল ছিল যারা নিচু প্রকৃতি ছিল সাধারণ মানুষ ছিল তাদের কথায় উঠেছে বসেছে তাদের হুকুম কার্যকরী করেছে তারা বলছে মারা মেরে এসেছে ধরে এসেছে। এরা এই দোয়াফা এই দুর্বল অবস্থানের লোকগুলো বলবে সেদিন আল্লাহ দিল্লা দিন বারু যারা অনেক বড় তাকাব্বর করেছে হাই পজিশনে যারা অবস্থান নিয়েছিল লিডিং পজিশন হাতের মধ্যে ছিল এদেরকে লক্ষ্য করে তারা বলবে সাধারণ তাদের অনুগত বাহিনীর লোকেরা লাকুম, তাবা আমরা তো তোমাদের আনুগত্য করেছিলাম তোমাদের হুকুম মেনে সব কাজগুলো করেছি যত অপকর্ম আছে হেন কাজ নাই করি নাই তোমাদের হুকুম কার্যকরী করতে গিয়ে আজকে তো ওগুলো করতে গিয়ে আমরা বড় বিপদে আটকে গেলাম আজকে তারা কি আল্লাহকে বলবে যে আল্লাহ এদেরকে ছেড়ে দেন যেটা দুনিয়ার মধ্যে করে সবচেয়ে বড় আসামিকে ছেড়ে দেওয়ার স্লিপ দিয়ে দিল ছাড়া হয়ে গেল এরকম কিছু করার পাওয়ার কি ওদের আছে আমাদেরকে দেন এই বেচারা দিকে ছেড়ে দেন ওই বলে যে এই কথাটা গিয়ে আল্লাহকে বলো তোমরা একটু কারণ তোমাদের হুকুমে সব কাজগুলো আমরা করেছি তোমরা টেলিফোন করে দিয়েছ আমরা কার্যকরী করেছি বাস হয়ে গেছে কাজ এরকম করেছ তো এই দায়িত্বটা একটু নিয়ে আমাদেরকে বাঁচান আমরা আটকে গেছি আপনারা দায়িত্ব নিলে আশা করা যে আল্লাহ আমাদের আপনারা তো সাড়া পাবেন না যদি আপনারা জ্বলতে হয়তো চলেন আমাদেরকে একটু গরিবদেরকে বাঁচান তো এখন তারা কি জবাব দিবে আরে আমাদেরকে যদি আল্লাহ হেদায় দিতাম তোমাদেরকে আমরা হেদায়িতাম আমরা তো হেদায় পাই নাই আমরা ভুল করছি আমাদের তোমরাও গোমরা হয়েছ আজকে যাতে থানাই পানাই কর মুক্তি নাই আমাদেরও নাই উন আলাইনা সবার আজকে অবস্থা হচ্ছে এই শোনো যদি রাত অস্থিরতা দেখায় অথবা সবর করে চুপ করে থাকেই। কোনটাই আমাদের কাজে লাগবে না কোনো উপায় নাই আমরা সব ধরা পড়ে গেছি তারা কিভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে কোরআনের বহু আয়াতে এসেছে আরেক আয়াতে এসেছে রব্বানা রবা ইা আল্লাহ আমরা না বুঝে এই সমস্ত আমাদের লিডারদের বড় লোকদের কথা শুনেছিলাম তাদের আনুগত্য করেছিলাম তাদের কথা মেনে তাদের তরিকায় তুলেছি তাদের হুকুম কার্যকরী করেছি তারা তো আমাদেরকে একদম বিভ্রান্ত করে ছেড়ে দিয়েছে আল্লাহ এই কথা বলবে আরেক আয়াত এসেছে ইলা আপনি যদি দেখতেন হে নবী সেদিন জালিমগান যখন তাদের রবের সামনে সব আসামি হিসাবে দাঁড়াবে এই কি অপরকে দোষী করবে সে তাকে দোষী করবে সে বলবে না আমাকে না তুমি তো শরীর ছিলা এইভাবে বলাবলি করবে অভিযোগ দোষারোপ করার চেষ্টা করবে ইয়ফুল্লা দিন যারা নিচু পর্যায় ছিল ছোট কাটা ছিল তারা বড়দেরকে বড় লিডারদেরকে বলবে লিডার গুলো না থাকলে আমরা কিন্তু যত কৌশল আছে সবগুলো ব্যবহার করেছা বালকুন তুম বালকুন্ম কিন্তু ওই বড় লোকগুলো তখন সাধারণ নিচু মার এই লোকগুলোকে লক্ষ্য করে বলবে যে আসলে কি তোমাদের কাছে হেদায়ত চলে এসেছিল তারপরে সেই হেদায়ত না নেওয়ার জন্য আমরা বাধা হয়ে দাঁড়িয়েছি এমন তো ঘটেনি বালকুন তুমি মিন তোমরা নিজেরাও ছিল ক্রিমিনাল তোমরাও কম সন্ত্রাসী ছিলা না গর্ব সতার তো আমাদের শর্ত তোমাদের শর্ত দুইটা একসঙ্গে হয়ে কাজ করেছি তো আমাদের দায়িত্ব নিতে হবে তোমাদের নিতে হবে এক আমাদের উপর দিতে চাও কেন তোমাদের নেই তখন কি আয়াতে এসেছে তার তারা কোনো মুক্তি নাই আজকে কিন্তু তাদের অভিযোগ ওই সমস্ত লিডারদের প্রতি যাবে যারা তাদেরকে ব্যবহার করেছে তখন কমপক্ষে তারা বলবে আল্লাহ কম পক্ষে এক কাজ করেন সমান শাস্তি দিয়ে না এদেরকে ডবল ডবল শাস্তি দিন আমাদের থেকে তবুও দিল কিছু ঠান্ডা হবে যে জানিম গুলা ডবল শাস্তি পেয়েছি হ্যাঁ রে দুনিয়া হাতে এসে গেছে কত টাকা পাওয়া যাবে কত বাড়ি করা যাবে যে মাস্তানের কুড়ি ঘরে বসবাস করছে বস্তির মধ্যে ছিল তার আজকে কয়তলা বিল্ডিং হায় হাই। একদম সাধারণ সিপাই আজকে বাড়ি আসে গাড়ি আসে এইভাবে করে কিভাবে দুনিয়া কামাই করার এত মজা আখেরাত মনে করার সময় আছে এগুলো বাড়ির কাছে মনে হয় ফেলে দেওয়া এগুলো দুনিয়ার এত মজা পাওয়া যাচ্ছে যা যে যার পিসি ছিল না সে আসবে কোটি কোটি টাকার মালিক এই মজা বের হবে কোথায় আখেরাতে এতে গেলে এই দুই পক্ষের যুদ্ধ গেল এখন শয়তান মিয়ার খবর কি এখন সবাই গিয়ে শাসপ করবে আর আমরা কি করছি না করছি এই বেটাই তো আমাদেরকে বলবে আরে শোনো আল্লাহ যখন সবকিছুর ফয়সালা হয়ে যাবে বিচার আচার কার কি পানা নামে যাচ্ছে কয়জন যাচ্ছে সবাই হয়ে যাচ্ছে আর সবাই তাকে দায়ী করছে জাহান্ন তোমাদেরকে হক ওয়াদা করেছিলেন বিভিন্ন এর আগে ইসা আলাহিসাম মুসা আল্লাহামের কিতাব গুলোর মধ্যে যে যে ওয়াদা আল্লাহ করেছিলেন সব হক ওয়াদা ছিল সেগুলো এখন হক প্রমাণিত হয়ে গেছে বব আখ আতুকুম আমি তোমাদেরকে ওয়াদা করছিলাম কিন্তু ওয়াদা খেলাফ করেছি আমি ঠিক রাখা সম্ভব না আমি তো মিথ্যা অধা করেছি তোমরা আমার কাছে কোনো প্রমাণ কিছু পেয়েছি না কোন দলিল প্রমাণ ছিল ইল্লা আর আমার পক্ষ থেকে তোমাদের কোনো সুলতান ছিল না সুলতান শব্দের অর্থে কি সুলতান দুটি অর্থ আছে একটা হচ্ছে দলিল প্রমাণ আর একটা হচ্ছে অথারীতি ক্ষমতা যে আমার কি এমন ক্ষমতা ছিল যে আমার কথা না শুনলে আমি তোমাদেরকে জবাই করে ফেলব শয়তানা কি আলাই এরকম ক্ষমতা দিয়েছে আমার কথা না শুনলে আমি থেকে জেলে ঢুকাবো শাস্তি দেব এগুলো সে করতে পারবে না সে শুধু ওয়াস বাসা দিতে পারবে তাহলে আমার এমন কোন ক্ষমতা ছিল না যে আমি তোমাদেরকে জোর করে শাস্তি দেওয়ার মতো ভয় দেখিয়ে তারা করেছি আমার কথা শোনো না হলে মেরে ফেলব। এমন তো আমি কিছু করতে পারিনি এটা একটা দুই নম্বর আমার কথা যেগুলো তো ধোকা ছিল ধোকা তো তোমরা নিজেরাই বুঝেছ কোন দলিল প্রমাণ ছিল না আমার মজবুত করে এটা বোঝানো যেভাবে দলিল সহকারে কথাগুলো এসেছে এরকম কোন দলিল আমার ছিল না কিন্তু তোমরা কোন স্বার্থে আমার পিছনে ছুটছ তোমাদের নিজেদের স্বার্থ ছিল আমি খালি বলছো আসলে দিকে মজা আছে তোমরা আমার ডাকে সবাই সারা দিয়েছ বাহ কারণ তোমাদের তো মজা লেগেছে তোমাদের খা টাকা পয়সার লোক, ক্ষমতার লোভ কত মানুষ কিল করতে হলে নো প্রবলেম কত মানুষের টাকা বাড়ি ঘর দখল করতে হবে নো প্রবলেম জমি কার দখল করে কার দখলে আছে কত মানুষের আপনি এবার হিসাব নেন আমাদের দেশে কত বাড়ি কার কার দখলে আছে বাড়িওয়ালার দখলের পরিবর্তে জমি একজনের দখলে আরেকজনের কয়েকশ হবে নাকি কয়েক হাজার হবে কয়েক লক্ষ একাত একাধক হয়ে যেতে পারে কিভাবেই থাকে ঝুলতেই থাকে কার যতদিন ঝুলে থাকবে ততদিন কিছু কামাই করার সুযোগ আছে তারা কেসওয়ালা বসে আছেন এইভাবে মানুষের নির্বিচারে জুলুম করে যাচ্ছে অবিচার চলছে পৃথিবীর মধ্যে তোমরা এগুলো করে এসেছো খুব মজা লেগেছে তোমাদের কাছে ওয়ালুমু আমাকে দোষ দিয়া লাভ নাই নিজেদেরকে দোষ দাও আমার দিকে শুধু অঙ্গুলি নির্দেশ করে কোনো লাভ নেই আমি আমার দিকে করেছি যে রা আমি দেখা মনে করেছি তোমাদের কি আল্লাহ এই জ্ঞান দেয়নি বিবেক দেয়নি বুদ্ধি দেয়নি হুশ আসেনি কাজেই নিজেকে নিজের দিকে তাকাও কেন তুমি ভুল করেছ আমার দিকে তাকাই না সব তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না সব আজকে ডুবছি আমি ডুবেছি তোমাদেরকে ডুবিয়েছি তোমরাও ডুবেছ কারণ তোমরা দুবার মতো কাজ করেছি আর আমি তোমরা এর আগে যারা শেরেক করেছ আমাকে আল্লাহ সঙ্গে শরিক বানিয়ে নিয়েছ যারা শেরেক করে তাদের অধিকাংশের কিন্তু লাত, মানাত, অধিকাংশ যত আর আধুনিক জমানায় যে নামগুলো দেওয়া হয় মূর্তিগুলোর আসলে পূজা এগুলো শেষ কে পায় শতান পায় শেরেক মানিয়ে শেরেকের পূজা কার কাছে যায় শয়তানের কাছে যায় হয় আল্লাহর কাছে যাবে নতুবা শয়তানের কাছে যাবে আর কার কাছে যায় না মাজারের মধ্যে গিয়ে করে হয় আল্লাহর কাছে যাবে নথিবা শয়তানের কাছে যাবে মাঝখানে যে অলি আল্লাহ সই আছে তার কাছে যাবে নাকি কিছু কিছু যাবে না তিনি এগুলা থেকে তো কাজেই আমি কোন তোমাদের শেরিকের দায়িত্ব আমি না সে বলবে যে আমি তো বলি না যে আমি তোমাদের মাবুদ বা বললেও তোমরা নিয়েছ কেন আমাকে মাবুদ বানিয়েছ কেন মাবুদ বানা আছে এখন একটা ধর্ম আছে যেটা নাম হলো শয়তানি ধর্ম তার সাথে জগতে অনেকে শয়তানের পূজারই আছে এই আলমদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই যে যারা ইসলামের বিপরীত পথে শয়তানের পথে যারা চলল ইসলাম ছাড়া বাকি সমস্ত পথ কার পথ সব পথ ছয়তানের শয়তানের পথ না ইসলামের বিপরীত যা আছে সব শয়তানের এই তরিকায় হোক আর ওই তরিকায় হোক এমনকি ইসলামের তহিদের বিপরীত ইসলামের ভিতরেও যে সমস্ত বেদাত বেদাতের তরিকায় মাজার কেন্দ্রিক আছে এটা আল্লাহর পথ না কার পথ এটাও শয়তানের পথ তো এর বিপরীতে যারা আছে আল্লাহর পথে ইসলামের পথে তাদের কথা এবার আল্লাহ তালা বলছেন যে এগুলো জাহার নামে কি হবে শয়তানের পথের অনুসারী সব আল কুফরু মিল্লাতদা সবগুলো কুফরীর পথ সবগুলো শয়তানের পথ এর বিপরীতে যারা দিন ইসলামের উপরে আছে কোরআন উপরে আছে এই আল্লাহ করবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জাননাতে নিত্য দিয়ে প্রবাহিত হচ্ছে পানির নহর সমূহ ফিহা যেখানে তারা চিরদিন থাকবে এই দিনের রব বিহীন তাদের রবের হুকুমের কারণে তিনি এই ফাইসলা করে রেখেছেন তাদেরকে সেখানে তিনি চিরদিন রাখবেন কখনো তাদের এই মেয়াদ শেষ হবে না অনির্দিষ্ট কালের জন্য যার কোন শেষ নেই অনাদিকাল তাহা তহম ফি হা সেখানে তাদের তাহিয়া হবে তাদের তাহিয়া হবে সালাম তাহিয়া কি জিনিস শুভেচ্ছা অথবা সম্ভাষণ সম্ভাষণ করা মানে কাউকে দেখা হলে একটা কিছু দিয়ে শুরু করা এখন দেখা হলে আমাদের তাহিয়া হচ্ছে সালাম তাহলে এই যে তাহিয়া আমরা সালাম দেই মানে গ্রিটিং যেটাকে বলা হয় ইংলিশে এখন ইংলিশে গ্রিটিং এর জন্য কোন শব্দটা ব্যবহৃত হয় গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এইতো এটা একটা গ্রিটিং এটা আরব দেশে এরকম গ্রিটিং ছিল এম সাবাহান এইম সবাহন মালিক আসলে এর অর্থ অনেকটা গুড মর্নিং কিন্তু এই গুড মর্নিং এর মধ্যে কোন দোয়া নাই এখন আমার তো এমন কষ্ট যাচ্ছে আপনি গুড মর্নিং বলে লাভ কি হবে আমার কি দুঃখ কষ্ট আপনার গুড মর্নিং সঙ্গে দূর হয়ে যাবে কিন্তু সালামের মধ্যে দোয়া আছে আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করা হচ্ছে আসসালাম আলাইকুম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত বর্ষিত হোক দোয়া আছে এটা কাজে লাগবে এই জন্য আরবদের এমস আবাহনের পরিবর্তে আল্লাহ সে এখানে বলেছেন যে কোন জায়গায় তাদের সালাম হলো তাদের গ্রিটিং সেই ওইখানে কোন জায়গা জান্না জান্নাতের সালামটাই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন সেখানে জান্নাতে সালাম হবে ফেরেস তারা তাদেরকে অনেক সালাম করবেন এবং বিভিন্ন দরজা তারা ঢুকবে ঢুকবেন যেখানে এসছে আয়াতেরা যখন জাননাথে যাবেন হাত হাত আকানুম যখন মমিনগঞ্জ জান্নাত প্রবেশ করতে যাবেন গিয়ে প্রবেশ করতে গিয়ে দেখবেন গেট খুলে রেখে ফেরত তারা ওয়াইট করছেন সাক্ষী তারা জানেন জান্নাতে আসতে হলে প্রচন্ড সফর করতে হয় সফর কোন কোন জায়গায় করা লাগে সবরের তিনটা এরিয়া আছে আমরা শুনেছি আবার শুনি একটু একটা হলো আল্লাহর নেক কর্ম করার জন্য নেক আমল করার জন্য দিনির পথে চলার জন্য অনেক সবর লাগে নাকি লাগে না গুনা থেকে বাঁচার জন্য অনেক সবর লাগে না হলে মনের খাহসানের অনেক তারা আছে যেগুলো আমাদেরকে খামাখা গুণা করিয়ে ফেলে সবর করে মনকে শক্ত করে গুনাতে রাস্তা থেকে সরিয়ে নিতে হয় চোখকে সরাতে হয় মনকে সরাতে হয় কানকে সরাতে হয় এই হলো দুই নম্বর এর ইফসাবর তিন নম্বর কোনটা সবর আল্লাহ আল্লাহ কে সবরের সাথে মেনে নেওয়া একটা এই সংবাদ কি অবস্থা আল্লাহ কাদার ফয়সালা হয়ে গেছে সবর করতে হবে বিজনেস বিরাট লস করে ফেলেছে কেমন কষ্ট লাগার কথা মন মেজাজ খারাপ হয়ে যায় মাথা ঠিক থাকে না এ অবস্থা সবর করতে হবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কষ্ট পাওয়া যাচ্ছে এখন কষ্ট পাওয়া গেলে যদি কেউ সবর করে তাহলে জিনিসটা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আল্লাহ তাকে সাহায্য করবেন যে প্রচন্ড কষ্ট পেয়েছি পাচ্ছি আমি কাউকে কষ্ট দেব না হয়তো সংশোধনের চেষ্টা করব চেষ্টা করা পরে যে ফেল করি তাহলে আমি আমি সবর করব কারণ আমি জানি আমি সবর করলে আল্লাহ তালার কাছে আমি অনেক কিছু পেয়ে যাব। এরকম অনেক আপনারা দেখবেন পারিবারিক সমস্যা প্রচুর মানুষ ভোগে আমাদেরকে ডেইলি মানে করেন যে কয়েকটা সমস্যা নিয়ে শুনতে হয় বসতে হয় কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ কোনো কোনো জটিল কেস আসে সব হানলা মাথা ঘুরতে থাকে কোনো লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না এত কঠিন কেস আসে তো এখন এই সমস্যা কেস এর মোকাবিলায় যেটা বলি যে আপনি খুব ঝগড়া হয়েছে এক খুব কঠোর কথা বলেছে এত কষ্ট দিয়েছে তো তিনি যখন কষ্ট সহ্য করতেন আবার তিনি আপনি কষ্ট বেশি পেয়েছেন এই তার যাতনায় ঘুমাইতে পারেন না তাই না যে কষ্ট ঘুমাইতে পারেন নাকি সহজে ঘুমাইতে পারে না আরে এত কষ্ট লাগে তাই আমি বলি যে আপনি একটা চিন্তা একটা পাল্টাই দেন যে আপনি এত কষ্ট পেলেন এই সবগুলো কষ্ট কি আল্লাহর কাছে লেখা থাকবে না আল্লাহ ভুলে যাবেন লেখা থাকবে সবগুলো কষ্ট আল্লাহ নিয়ে আসবে আপনার নিয়ে এনে যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে বলবেন যে তার পাওনা শোধ করছে আল্লাহ আমি কত থেকে শোধ করব এখন তো দুনিয়া টাকা পয়সাও না যে কিছু দিয়ে দেব তো বলবে আজকে তোমার নেক নেম দিয়ে শোধ করতে হবে তোমার কি কি করতে থাকবে একজনে যদি কষ্ট দেয় তিন জনকে কষ্ট দেয় পাঁচ জনকে কষ্ট দেয়া দিয়েছে যে নেক আমল যে পরিমাণ আসে এতটুকুন কষ্ট দিয়েছে এতটুকুন এখন তো এতটুকুন শোধ হইলে মাত্র বাকিটা কই এখন আল্লাহ তো আজকে বিচার করবেন ইনসাফ করবেন তার পুরো পাওনা আদায় করতে হবে এখন এই বেসার কাছে নেকি নাই এখন শোধ হবে কেমনি এখন এই ব্যক্তির যদি গুণা থাকে যে কষ্ট পেয়েছে তার গুনার ওই সাইজ অনুযায়ী তার পাওনার সাইজ অনুযায়ী নিতে গিয়ে আজকে জালিমের দেখা গেল তার জেনে ছিল এটাও খাওয়া হয়ে গেল কিছু থাকলো না আর দেনা করতে গিয়ে পরবর্তী পর্যায়ে ওই লোকের গুনাগুলো নিয়ে এসে এখন তার ঠিকানা কোথায় হবে না তাহলে এইভাবে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এইটা না বুঝার কারণে তার জন্য অস্থির হয়ে যায় হ্যাঁ তা বলে এই নয় ইসলাম বলেনা যে তুমি যদি জুলুমের শিকার হও মজরুম হয়ে চুপ করে বসে থাকো একটু নড়াচড়া করো না জুলুম শাসক চেষ্টাও করোনা তা নয় এগুলো করতে হবে কিন্তু অনেক কিছু আছে সব জুলুমের বিচার কি শরীয়তের দুনিয়ার কোর্ট করতে পারে বহু জুলুমের বিচার করতে পারে না এমন গালাজ করেছে এমন অপমান করেছে কোন গিয়ে বিচার বলেন। কোনো জায়গা দখল করছে ওইটা দলির প্রমাণ দেখে হয়তো পাইতে পারে কিন্তু এই যে মানুষ মানুষকে এত কষ্ট দেয় আচার ব্যবহারে আজকে স্বদনের ভিতরে বউর সঙ্গে শাশুড়ি শাশুড়ির সঙ্গে বউ দালের সঙ্গে দাল দালের এই এইভাবে যে আমাদের চলে স্বামী স্ত্রী স্ত্রীর স্বামী এই যে কষ্ট আমরা দেওয়া শুরু করে দেই শুধু আর যে কষ্ট পায় সে অস্থির হয়ে যা রে সে এত ঠকে গেল এত পরাজিত হয়ে গেল এত কষ্ট হয়ে গেল দুনিয়া বিচার হলো না আফশেষে ঘুম আসে না যদি আল্লাহর উপর তা অকল থাকে আখরাতে উপরে থাকে তাহলে তার পক্ষে সামাল দেওয়া সম্ভব এই জন্য সবরটা এত নিয়ে আমতের জিনিস তাহলে তিন কেসেমের শবর আল্লা তাক ফসলার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করা এটাও সহজ নয় এর উপরেও সবর করা লাগে তিন কেসে সবর করতে করতে লোকেরা জাননাতে যাবে এই জন্য ফেরত রা এসে তাদেরকে বলবেন সালামুন বিমা যেটা আছে সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম এই যে জানাতে আস কি কারণে জানো তোমরা যে সবর করেছিলে এই সবরের কারণে অনেক নেক আমল করতে পেরেছো। এই সবরের কারণে অনেক গুণ থেকে দূরে থাকতে পেরেছ এই সবরের কারণে জালিমের মোকাবেলায় তুমি অধৈর্য হওনি তুমি প্রেশান হয়ে তুমি তোমার নেতিগ্রস্ত করনি বরং তুমি গেইন করেছ মমকে দেখার জন্য এত অস্থির থাকবে এত আনন্দ করবে মোমেন দেখে তারা এত সুন্দর যেমন কোন বিদেশ থেকে যদি কোন দামি কামি মেহমান আসে অন্য কোন বাড়িতে আপনার নিজের আত্মীয় এসেছে তারা খুব নামি বহু জায়গা থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে খুব মহব্বতের মানুষ এরকম লোকজন যখন আসে আপনারা কত আগ্রহ করে দেখতে যান তাই না অমুকে এসেছে এত খুব নামি দামি মানুষ দেখতে যায় বা খুব ভালো মানুষ খুব নিকার মানুষ দেখা করতে যায় এই যা আগ্রহ করে ফেরস তারা আমাদের সঙ্গে আমাদেরকে দেখার জন্য অস্থির হয়ে যাবেন তারা আনন্দিত হবে দেখা করার জন্য সালাম করতে আসবেন মোবারকাদ জানাবেন যে আল্লাহর মেহমান গুলো এসেছে তারা আল্লাহ লোক দেখা সাক্ষাত হলে নিজেরা এবং ফেরস্তাগণ যতবার দেখা করবেন ততবা তাদেরকে সালাম দেবেন সালামা সেখানে তারা রিসিভ করবে শুধু তাহিয়া এবং সালাম তাদের শুধু সালাম নিবেন তাদেরকে এত আদর করে এত সম্মান করে ফেরেস তারা আসবেন দেখা করতে আপনাকে আবার বিরক্ত করবে না সেটা ঘুমাইতে দুধ নাই না না তারা ওগুলো সব ঠিক থাকবে সব ঠিক থাকবে কিন্তু আপনাদের সঙ্গে সালাম করতে এত অস্থির থাকবে ফেরেজ থাক সেখানে তাদের নিজেদেরও মমিনদেরও কথা কি থাকবে একটাই আমল থাকবে সেটা কি সুভানকাল শুধু এটাই বলবে সুভানকাল এই কথাটাই বলবে যে এই আল্লাহর পবিত্রতা ঘোষণা দেবে এবং আর একে অপরের সঙ্গে দেখা হলো ফেরেস তখন দেখা হলি তাহমাষণ হবে সালাম দ্বারা আর ও আখ রে দাওয়ার থেকে কোনো জায়গায় দেখা হয়েছে গল্প করেছে যাওয়ার সময় যে দোয়াটা করে বিদায় নিবে সেটা কি আলহামদুলিল্লাহ রবি আলমিন এই জন্য অনেক জায়গায় দেখবেন ইসলামী কোন প্রোগ্রামে আলোচনা শেষ করে তখন আলোচকি বলেন ও আখ রে দাওয়া আনিল্লামদুলিল্লাহ রবী আলমিন আমাদের শেষ দোয়া শেষ কথা আল্লাহর কাছে শেষ হচ্ছে আর আমরা এই সুন্দর ছিলাম আমরা মাদরিশী কথা শুনেছি আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বলার জন্য তৌফিক দিয়েছেন দিনের প্রতি আগ্রহ দান করেছেন দিন এলিমের আগ্রহ দিয়েছেন এগুলো সবগুলোর জন্য আল্লাহ তালা প্রশংসা আল্লাহ রব্লা আলমিন যদি আমাদেরকে এই তৌফিক না দিতেন তাহলে আমরা কেউ পারতাম সে কত যে আল্লাহ যিনি আমাদেরকে উপর। তিনি যদি আমাদেরকে মেহরবানি করে হেদায়ত না দিতেন আমরা কেউ এই পথে আসতে পারতাম না ইসলামকে চিনতাম না একটা হলো জন্মগতভাবে আমরা চিনেছি ইসলাম পেয়েছি মা বাবার কারণে সেটা একটা পর্যায় পর্যন্ত আছে অনেকেই পেয়েছে কিন্তু তারা আজকে ইসলামের পথে নেই ইসলাম তাদের জীবনে গুরুত্বপূর্ণ কোন বিষয় নয় তাদের না আছে নামাজ না আছে পর্দা না আছে দিনের কোন চিন্তা না দেয় জাকাত না সুদ থেকে বাঁচবে না ঘুষ থেকে বাঁচবে কিছুই নেই সব হালাল সব কিছু পকেটে ঢুকাচ্ছে তবে তারা কি ইসলামকে চিনতে পেরেছে ইসলামের পথে চলতে পেরেছে নু তো যারা এগুলোর থেকে আল্লাহ তাদেরকে পরহেজ করেছেন এটা মোমেনদের কথা হবে দাওয়া হুমা সোবাহ জান্নাতে এই কথাটাই সোবাহান আল্লাহম্মা আর ফিরেজ তাদের এই বর্তমানে কেয়ামতের আগে এখন ফেরেস তাদের এ বাদাত কোনটা এই কোনটা পড়েন তারা সারা দিন রাত আর তারা বলেন যে আল্লাহ আপনার এবাদতের হক আমরা আদায় করতে পারলাম না আর আমরা সোহান আল্লাহ তাদেরকে সৃষ্টি করাই হয়েছে এ জন্য ফেরেস তারা এবাদাত বেশি করলেও তাদেরকে জান্না দেওয়া হবে নাকি পাবেন না আমাদেরকে তো আল্লাহ জান্নাত আমাদের জন্যই বানিয়েছেন তাদের জন্য সৃষ্টি হয়েছে এ ভারতে যারা সৃষ্টি হয়েছে তাদের খবর কি তারা কোথায় আছে তাদের কি হাকি করবীদের কাহিনীগুলোকে মেনশন করার পরে আল্লাহ তালা বলছেন এই যে জিনিসটা নিয়ে মানুষ ইসলামের ভিতরে ঢুকে আল্লাহকে চিনে আল্লাহ তালা কে স্বীকৃতি দেয় সেটা সেটা না হচ্ছে কালিমাতন তয়েবা এই যে কালিমা যে কালিমা পড়ে ঢুকে যে কালিমা দ্বারা মানুষ ইমানের মধ্যে ঢুকে এই কালিমার এক্সাম্পল আল্লাহ তারা দিয়েছেন ইসলামের ভিত্তির ঢুকা এই কালিমা দিয়ে ভালো করে বুঝে শুনে গ্রহণ করা যে কত বড় কাজ তার একজাম্পল তিনি দিয়েছেন হেনবী আপনি কি দেখেছেন কৈফার্লাহ কিভাবে আল্লাহ উদাহরণ দিয়েছেন একজাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন একটি ভালো গাছ পবিত্র গাছ গাছের সঙ্গে গাছটা কেমন আসলু হাফেত যে কালিমা তৈবা ওই গাছের উদাহরণ যে গাছটি রুট শিকড় জমিনে মেদিনী অত্যন্ত মজবুত প্রতিষ্ঠিত আছে আর তার ডালা পালাগুলো তার গাছের কাণ্ড থেকে শুরু করে শাখা প্রশাখা গুলো একদম আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে এত বড় উপরের দিকে গাছ আকাশ পর্যন্ত পৌঁছে উপরের দিকে এত বড় গাছের আকাশ পর্যন্ত পৌঁছতে হলে গাছের নিচেও তো কিছু মজবুতি লাগবে তাই না যত উপরে বড় হবে তত নিচে শিকড় মজবুতি এবং তার অনেক দূর যেতে হবে তাহলেই সেটা ঠিকবে সেটাই মজবুত হবে এইরকম গাছ হচ্ছে কালিমা কালীমা তো গাছের আরেকটি এক্সাম্পল তিনি দিলেন কুল্লাহি নিম বিহা এই গাছটি এত সুন্দর ফলের গাছ যে সব সময় এই গাছ অনবরত ফল দিতেই থাকে ফল দিতেই থাকে উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়ে দেন আশা করা যায় তারা শিক্ষা নেবে সাহাবি আব্দ অমর আল্লাহ আহোমা বলেন কোন দারাসাল্লাম আমরা নবীজি সাল্লা পাশে ছিলাম আখব উনি ভালো গাছের একজাম্পল দাও দুনিয়ার মধ্যে কোন কোন গাছ তোমরা চিনো যে গাছটা মোমেনের নেচারের সঙ্গে আখলাকের সঙ্গে মিলে এরকম গাছটা কোনটা হইতে পারে যে রকম গাছটির খাসলত তার ফায়দা মুমিনের মতো এই প্রশ্ন তিনি করলেন সেটা আন প্রশ্ন করে তিনি আবার একটু হেল্প করলেন ব্যাখ্যা করে যাতে প্রশ্ন বুঝতে সুবিধা উত্তর দিতে ইজি হয় তিনি বলেন গাছটা এমন যে শীতকালে গরমকালে কোনো অবস্থাতে গাছের পাতাগুলো ঝরে না পাতা থাকে সবসময় আর সবসময় ফল না থাকলেও গাছ থেকে সারা বছর না ছিঁড়লেও ছিঁড়ে ঘরে এটা রেডি থাকে নষ্ট হয় না কখনো সারা বছর এই গাছের ফল খাওয়া যায় এই ফলটা এই গাছটা কি গাছটা চিন্তা করে উত্তর দাও সব চিন্তায় পরে গেলেন কেউ কেউ বনে জঙ্গলে গিয়ে খুঁজতে থাকলো মানে মনে মনে বনে জঙ্গলে ঢুকলেন কোন গাছ কোন গাছ কোন বাগানে গাছের কথা বললেন কিন্তু না আমার মনে আসলো মনে হয় এটা খেজুর গাছ হবে মনে মনে আসলো ও রাই তো আবাবলাম কিন্তু মজলিশ আসে না তো সিনিয়র সাহাবি ওমর রাধি আল্লাহন আসেন তারা বলে না আমি ছোট্ট ছেলে মানুষ বালক আমি কেমনে বলি হয়ে যায় কি না তারপরে আমি বললাম না ফলামাইয়ুসাই আন কেউ কোনো জবাব দিচ্ছেন না কারো জবাব না শুনে নবী করিম সালাম নিজে এবার আনসার করলেন হিয়ার নখলা এটা হচ্ছে খেজুর গাছ তো এখন সবাই মদুরি শেষ হয়ে গেল তা আমি আব্বার সঙ্গে আমার পিতা সঙ্গে বাড়িতে যাচ্ছি আমি বললাম আন ইয়ে আল্লাহ আল্লাহ আব্বু আমার দিলে আসছিল এটা আসলে খেজুর গাছ এটা আকিত আমার মাইন্ডে আসছিল ভালো করেই কলা মালে তোমার মাইন্ডে আসলো বললো না কেন আনসার করল না কেন কুল তুললাম আর এখন আমি দেখলাম যে আপনারা মুরব্বীরা কেউ কথা বলেন না আমার কথা বলতে আমার হিম্মত হলো না এই কারণে আপনারা আসেন আপনি আসেন আবুকরা আছেন আমি ছোট চেংড়া মানুষ ছেলে মানুষ কেমনে কথা বলি আমি হেজিটেশন করে বললাম না অমরা দলু বললেন আহারে ছেলে আন তাকু ন কুলতে আহিন কাদা বা তুমি যদি আনসাটা করতে বাবা আমি যে কত খুশি হইতাম আজকে এতে একটা সাজারাতীন কথা আছে এই সাজারাতের আরেকটা তাফসির আমাদের লাগবে এই এই গাছের সঙ্গে মমকে তুলনা করেছে কিন্তু এখানে আল্লাহ তালা এই গাছের কথাটা কেন আনলেন কালিমা তৈবার অর্থটা আসলে কি এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আগামী সপ্তাহে ভালো করে সময় চেষ্টা করবো ইনশাল্লাহ